হারাম। নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের এই পর্বে খাদ্যের কি কি হালাল খাদ্যের কি কি হারাম এ নিয়ে আপনাদের সামনে বিশদ আলোচনা করার চেষ্টা করব ইনশা আজিজ আমি পরিচালক হিসেবে আপনার সামনে যথারীতি রয়েছে ডক্টর মসলিউদ্দিন ডানে ইউসুফ আব্দুল মজিদম হাদিস এসেছে যে কেয়ামতের দিন আদম সন্তানের পাওয়া হবে না তোমার মাল কোথার থেকে উপার্জন করেছো আর কোন জায়গায় ব্যয় করেছো এই হাদিসটার আলোকে যদি শেখ আব্দুর বিন ইউসুফ একটু বক্তব্য পেশ করতেন দর্শকগণ উপকৃত হত সমনীত দর্শক মন্ডলী বিচারের এক কঠিন পরিস্থিতিকে বোঝানোর জন্যই মূলত এই হাদিসটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের সামনে পেশ করেছেন ক্ষমতার মাঠে মানুষকে তার জীবনের অনেক কিছু বুঝাতে হবে তার একটা বড় অংশ বুঝাতে হবে তার উপার্জিত সম্পদ আল্লাহ রসুল বলছেন যে কোথা থেকে পয়সা উপার্জন করলো এবং কী কী খাতে কি কি স্থানে পয়সা ব্যয় করলো এই দুটাই বুঝাতে হবে অত্রহাদৃশে এ অংশ থেকে বোঝা যায় যে অবশ্যই মানুষের উপার্জনের বিষয়টি মানুষকে খুব চিন্তা ভাবনা করেই উপার্জন করতে হবে কেননা তার জীবনের প্রত্যেকটা পয়সাকে বিচারের মাঠে বুঝাতে হবে কিভাবে সেটা ইনকাম করেছে উপার্জন করেছে এবং এটা মানুষ যদি চিন্তাভাবনা করে উপার্জন না করে তাহলে এটা কি আমাদের মাঠে তার জন্য খুব কঠিন হয়ে যাবে ঠিক তার উপার্জন করা বিষয়টি যেমন সহজ নয় ব্যয় করা বিষয়টিও তেমন সহজ নয় কেননা কোথায় কোথায় ব্যয় করছে এখন তো আমরা মাসাল্লা যেভাবে পয়সা উপার্জন করছি একেবারে ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে বাড়ি গাড়ি তৈরি করছি আমরা তো হিসাব করি না যে পয়সা একদিন আমাদেরকে অক্ষরে অক্ষরে বুঝাতে হবে আপনি রাস্তায় চলছিলেন একজন দুর্গাপূজার জন্য একটা পয়সা চাইল আপনি তাকে দিয়ে দিয়েছেন এটা বুঝাতে হবে একজন অসহায় মানুষ আপনার বাড়ির পাশে খুধার্থ অবস্থায় পড়ে আছে সেখানে আপনি দশটা টাকা দিতে পারলেন না অথচ বিভিন্ন সময়ে বন্ধু বান্ধব নিয়ে অনেক পয়সা আমরা ব্যয় করে দিচ্ছি পয়সা বুঝাতে হবে। তো সাল্লাম মানুষের আয়ের পরিস্থিতি এবং ব্যয়ের পরিস্থিতি দুটাই সংবরণশীল হোক মেধবেই মানুষ হোক এ ব্যাপারে রসুল সাল্লি সাল্লাম এই হাদিসে আহ খুব যে উপার্জন হালাল কিন্তু ব্যয়ের ক্ষেত্রে সে আল্লাহের নির্ধারিত সীমা রেখা মেনে চলছে না অবৈধ পথে অন্যায় ভাবে ব্যয় করতেছে সীমা লঙ্ঘন করতেছে যে যেটাকে বলা হয় ইন্নাল বলছেন যে তুমি স্কিং ইবাজিরা আল্লাগির ব্যয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করোনা কারণ যারা সীমা লঙ্ঘনকারী তারা ভাই আবার উপার্জন হারাম কিন্তু ব্যয় করেছে হালাল সে মসজিদ নির্মাণ করেছে মাদ্রাসা নির্মাণ করেছে এই অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু উপার্জনটা তার হার হারাম তবা উপার্জন হালাল ব্যয় হারাম যে তার জায়গা থেকে যার নাচের পথে অগ্রসর হওয়ার একটা সুযোগ তাকেই দেওয়া হবে যার উপার্জন হালাল এবং ব্যয়ের ক্ষেত্রেও আল্লাহ পাহাকে নির্দেশিত পথ অনুসরণ করে যে ব্যয় করে আল্লাহ আকবর সম্মানিত দর্শক মন্ডলী ইউসব আবদুল মজিদ সাহেবের কথার সাথে আমরা এই কথাটা যোগ করলে খুব ভালোভাবে বুঝতে পারবো বিষয়টি বিশেষ করে উপার্জন হারাম কিন্তু ব্যয় হালাল এটা মানুষের জন্য আরো বেশি কঠিন কি করে যে উপার্জন যে হারাম করেছে এটা তো তাকে খুব কঠিনভাবে বুঝাতে হবে কিন্তু ব্যয় যেও তৈরি করেছে মসজিদ এটা সেটা অথচ সে পয়সাতে সে নেকি পাবে না এটাতে সে ফলপ্রসূ হবে না কেননা আল্লাহর নবী বলছেন কবুল করবেন না আর আল্লাহ অপবিত্র পয়সা কবুল করেন না তো এই বিষয়ে অবশ্যই ব্যয়ও সতর্কতার সাথে করবে এটাই মানুষের জন্য উচিত তবে আয় তার চেয়ে বেশি সতর্কতার সাথে করবে এটা মানুষের জন্য الى آخر الحديث ثم ذكر الرجول يطيل السفر عشعث اكبر فيمدو يديه الى السماع يا ربي يا ربي فمتعمه حرام وملبثه حرام ومشربه حرام فانا يستجاب لذلك شه بلات لنبا سفر کرلو سفر کره اللار ركاسه گئه حاتون سکره بولت شه يا ربي يا ربي عطسو تار قدو حرام تار پانیو حرام সেটাও হারাম তাহলে তার বাপ হালাল হারামের তামিস করেনি সেও করেন বংশ পরস্পর এই হারামের সাথে জড়িত ফান্নায় ইউস্তাজ কেমন করে তার এই দোয়া কবুল হতে পারে তো এখান থেকে ও আল্লাহ আল্লাহ হারাম মাল নিয়ে অথবা হারাম মাল দিয়ে দান খয়াত করতে যাওয়া এটা তো অন্যায় রসুল সাল আলাই বলছেন বিচারের মাঠে আল্লাহ আস্ত কালো পাথরকে পাঠাবেন से कलो पाथर चक्ष हो चक्ष दिए देखते जीवाई पक्षे कलो पाथर कल पसा दिए हज करक्ति बैध पैसा दिए हज कर हज सफरे गए पाथर चूमा दिए थके पैसा जो बैध है सबकि वैध है তাহলেই এই কালো পাথর বিচারের মাঠে তার পক্ষে তুলে ধরতে আল্লাহ মুরাফিকিন তারা একটা মসজিদ নির্মাণ করেছিল তাদের ষড়যন্ত্র পরিচালনা করবার কেন্দ্র হিসাবে هو كفر وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله من قبل एवं ترى اشد ഉദ്ดิश्नी المؤمنينদের মাঝে তাফরিকাহ সৃষ্টি করবার বিভেদ সৃষ্টি করবার জন্য এবং ক্ষতি করবার জন্য অনিষ্ট সাধন করবার জন্য যে মসজিদ তারা তৈরি করেছিল এবং তারা কসম খেয়ে বলেছিল ওয়াল্লাইহালিফুন্না ইন আরাdna ইল্লাল হুসনা তা এবং রসুল করিম সাল্লামের আশীর্বাদ গ্রহণ করবার জন্য তারা রসুলকে ওই মসজিদে নামাজ পড়ার জন্য দাবত দিয়ে যে মসজিদ আল্লাহর ঘর আল্লাহ আল্লাহর ঘর এবং আল্লাহ কুরআন করিমায়সাজিদাল যে আল্লাহর ঘর নির্মাণে এবং এটার আবাদ করলে তারাই উপযুক্ত ব্যক্তি যারা আল্লাহর প্রতি ইমান আনেন জাকা আদায় করেন নামাজ কায়েম করেন এবং আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে তারা ভয় করেন না যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেহেতু আল্লাহর ঘর এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে যা নির্মাণ করবে সেক্ষেত্রে হালাল উপার্জনের ভূমিকা অপরিসীম হালাল উপার্জন ছাড়া কেউ যদি হারাম উপার্জন দিয়ে মসজিদ নির্মাণ করে আল্লাপকে সন্তুষ্টি অর্জন করতে চায় সেটা কোনো ক্রমেই আল্লাহ তালা গ্রহণ করবেন না এবং এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সুরায় তায় মুনাফিক তারা একটা মসজিদ নির্মাণ করে রসুল এ করিম সাল্লামকে তারা আহ্বান জানিয়েছিল যে এই মসজিদে আপনি নামাজ আদায় করুন কিন্তু মহান রবাহিনারণ করলেন যে না সেখানে আপনি যাবেন না যে তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তির উপরে যে মসজিদ নির্মিত হয়েছে যেটা মসজিদ আপনি সেখানেই দাঁড়াবেন সেখানেই নামাজ করবেন এবং তাদের মসজিদে আপনি যাবেন না কারণ সেটা মুনাফিকরা তৈরি করেছে এবং অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা নির্মাণ করেছে কাজে সেটা আপনার জন্য উপযুক্ত জায়গা নয় এবং তাদের এই নির্মাণ কার্য এবং সবকিছুকেই আল্লাহ তুমোদন করলেন না বরং রসুলের কারিমসালিস্লাম সেই মসজিদকে সমে ধ্বংস করে দিলেন সেটাকে জ্বালিয়ে দিলেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অর্থ হলেই যদি আল্লাহর ঘর নির্মাণ করে কেউ তার মানে এ নয় আল্লাহ লাভ করেছে কবলিয়ত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা একটু পরেই আবার আপনার সামনে ফিরে আসবো ছোট্ট একটু ব্রেক নিয়ে পর্যন্ত দয়া করে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ you <laughs>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 লাভের উপায় আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় Ideas brilliant, strategies sustained. The best profession is a professional person who invites people to Allah's Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the main aim should be to spend the message to Allah's To implement the convincing Islamic come educational formula to excel in your career, Deek Career Guidance. কাল রাত্রচার সকাল সাড়ে নেশি বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 Watch Little Wonders at their best. বিষয় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 7টায় পুনঃসম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিবি বাংলায়। আসসালামু আল্লাহর ঘর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 এবং এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তারা একটা মসজিদ নির্মাণ করে রসুলকে তারা আহ্বান জানিয়েছিলাম নিষেধ করে দিলেন সাল্লা সাল্লামকে বারণ যে না সেখানে আপনি যাবেন না লামাসিদিন যে তাকুয়ার ভিত্তিতে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 সব মধ্যে ধ্বংস করে দিলেন সেটাকে জ্বালিয়ে দিলেন যার মাধ্যমে নির্মাণের ক্ষেত্রে তার হালাল আহ উপার্জনকে লক্ষ্য রাখতে হবে এখানে একটা কথা যোগ করা যায় শেখ মুজাফর বলছিলেন যে উপার্জন করছি কোনটা যদি বৈধ উপার্জনের কোনো কথা না অবৈধ যদি হয় তাহলে দেওয়া যাবে মসজিদ আছে যে উপার্জন তার সুদের মাধ্যমে হয়েছে সেই টাকাটা আবার দিচ্ছে অবস্থায় তার এটা কোবল হবে না নিঃসন্দেহে আরেকটা প্রশ্ন এখানে এসে যায় নেওয়া যায় কিনা নেওয়া যায় হবে কিনা বাজে যে মসজিদ গঠিত অর্থ দ্বারা সেই মসজিদ চালাতে হবে কিনা একটা বিষয় আসে তবে সমাধান এই মর্মে দিয়েছেন এখানে একটা ব্যাপার আছে যে আমরা যারা নিচ্ছি তারা কেন নিচ্ছি করার আমাদের দরকার নেই এটা খুব সুন্দর আলোচনা শুনতে চাই শেখ মুখানের এখানে একটা বিষয় আছে আর সুন্দর যে অতিরিক্ত যে বিষয়টি সর্বক্ষেত্রে অতিরিক্ত বিষয়টি খারাপ মসজিদকে আমি গঠন করার জন্য সুন্দর ভাবে তৈরি করার জন্য আমাকে দেখতে হবে যে আমি হালালটা নিচ্ছি কিনা এইদিকে একটু খেয়াল রাখতে হবে আমরা একটা মসজিদে উদ্বোধনে গেলাম যা দেখছি যে এক বিড়ি কোম্পানির মালিক বিড়ি কোম্পানির মালিক কে দিয়ে মসজিদ উদ্বোধন করানো হচ্ছে তো কেন এই বিড়িওয়ালা হতভাগা যারা সালা তাদের করতেন তাদের ইমান ছিল পাকা ঘর যখন নির্মিত হলো তখন তারা বলল যে আমরা উপার্জন যত হালাল হারাম যা করেছে করেছে কিন্তু ঘর হাতিম বলা হয় ওইটুকু কিন্তু কাবার ভিতরের অংশ তাদের পয়সা শর্ট পরার কারণে তারা কাবার পূর্ণাঙ্গ করতে পারেননি তাদেরও এই অনুভূতিটা ছিল মক্কার অনুভূতিটা ছিল কিন্তু আমাদের এই অনুভূতি গেল কোথায় কাবা ঘরের যে যারা তোয়াফ করতো সে জাহিলিদের জমা তারা নিজেদের কাপড় হারাম টাকার কেনা বলে কাপড় খুলে রেখে আসতো এবং দিগম্বর হয়ে কাবা ঘর করত। তাদের বিশ্বাস ছিল যে আমরা আমরা শেখ আব্দ সম্মানিত দর্শক মন্ডলী আসলে মসজিদ নির্মাণের বিষয়টি আমাদের জন্য জরুরি এইভাবে এইভাবে যে একজন মানুষ অবৈধ পয়সা দান করছে थने से पसा नहीं लगाहर करजिदे दान करूक और जेखने दान करूक से जो अवैध पसा दान से ही पावे सब स्थान क्यों जरा पे मस्जिदे व्यवहार करवहार कर जरूरी जकतर पैसा सह अन्न्य अब पैसा जो मस्जिदे व्यवहार करबना ये একান্ত জরুরি আমরা সে পয়সা অন্য স্থানে ব্যবহার করতে পারি সেটা ভিন্ন কথা এখানে আরেকটা কথা উল্লেখ্য যে একজন মানুষ অমুসলিম হলেই যে পয়সা তার অবৈধ হয় এ কথা নয় প্রত্যেকটা মানুষ মুসলিম হোক অমুসলিম হোক তার যদি উপার্জন মাধ্যম বৈধ হয় তাহলে তার পয়সা গ্রহণযোগ্য আর জোনাব মুসলিহদ্দিন সাহেব যে কথাটা বলছিলেন এতে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি মসজিদ নির্মাণ করা যায় যদি সে পয়সা উপার্জন মাধ্যম বৈধ হয় তাহলে যারা তারা মসজিদ নির্মাণ করবে মসজিদ গড়বে ঘর আল্লাহ যে আল্লাহ তাল্লাহ তার ঘর নির্মাণ এবং এটার এটাকে উন্নত করার জন্য আল্লাহ তাল্লাহ স্বয়ং সরাসরি নির্দেশ দিয়েছেন বাকি নির্মাণ কাজে যদি কোনো অমুসলিম কিছু সহযোগিতা করতে চায় তো কিছু দান করতে চায় অনেক সময় দেখা যায় অমুসলিম আসে মসজিদে এসে কিছু পার্টিসিপেট করতে চায় যে আমিও কিছু কন্ট্রিবিউট করব তো সেক্ষেত্রে অমুসলিম যদি কন্ট্রিবিউট করে অর্থ দান করে তার নিজের প্রভাব বলয় বিস্তার করতে চায় তাহলে সেটা গ্রহণযোগ্য নয় সত্ত্বেও তার উপার্জন হারাম হতে পারে যদি সে হারাম আমার একজন অমুসলিম হওয়া সত্ত্বেও সে যদি হালাল পথে উপার্জন করে তাহলে সে মান হালাল যদি তার পথ যেহেতু পয়সা সুতরাং তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় তাহলে মসজিদ তৈরি করার ক্ষেত্রে কিভাবে হারাম পাশা গ্রহণযোগ্য হতে পারে না কোনো সময় নয় কোন সময় নয় কথা আমাদের এখান থেকে এভাবে এসেছিল যে অমুসলিমদের পয়সা যদি মসজিদে আসে তো অমুসলিম হলে যে পয়সা অবৈধ নয় পাত্রে পানি পান করেছেন অমুসলিমদের পাত্র থেকে তিনি পানি নিয়ে ব্যবহার করেছেন বোখারিতে বাপ আছে তিনি অমুসলিমদের উপ ঢগন গ্রহণ করতেন তাদের জিনিস যদি হারাম হতো তাহলে তিনি তার গ্রহণ করতেন না একাধিক বোখারি মুসলিমের দ্বারা প্রমাণিত হয় যে অমুসলিমদের সম্পদ যদি কিছু ব্যাপার আছে সরাসরি জিনিসটা হারাম সেটা আমরা আলোচনায় আসব আসবো সরাসরি হারাম গরু হারাম চুরি করে খেলাম জিনিসটা হারামলে গাইহি হয়ে গেল চুরি করার কারণে গরু হালাল জিনিসটা আমার জন্য হারাম হয়ে গেল হালাল মাল উপার্জন এবং হালাল পথে সেটা ব্যয় হালাল পথে আমাদের উপার্জন করতে হবে হালাল পথে আমাদের ব্যয় করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার অত্যন্ত সতর্ক থাকতে হবে আমাদের জীবনে জীবনে যেন আমরা স্বল্প উপার্জন করবো কিন্তু সেটা হালাল উপার্জন করবো স্বল্প খাব কিন্তু সেটা আমরা হালাল খাব স্বল্প পরব কিন্তু সেটা যেন হালাল হয় হালালের উপর গড়ে তুলব আমার রক্ত আমার ইত্যাদি যেন হালালের উপরেই বেড়ে উঠে হালালের বরকত আলাদা হালালের তৃপ্তি আলাদা হালালের শান্তি আলাদা হালালের যে শক্তি সেটাও একটা অন্যতম শক্তি এবং সেটা হালাল রুজি করবো হালালের উপর চলব হালাল খাব আ এবং দুনিয়া দুটি আমাদের জন্য কল্যাণকর হোক সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা এই বিষয়ের উপর আমরা আরো বক্তব্য নিয়ে সামনে আপনারা সেগুলো দেখবেন আপনাদের সমুখ থেকে আজকের মতো এখানে ইবিধে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত उल्लेख नम्बर खता जिजे करल हे रसल सल्लम আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ যায় বাবার দিকে সংক্ষেপে छः नम्बर तीन हजार एक छहत तुम्हारे मायर पैर नीचे